وقال رسول الله صلى الله عليه وسلم مسل المؤمنين في توادهم وتراحمهم كمسل جسد واحد إن اشتكى عزب تدعى له سائر الجسد بالسهر والحمى বারক্লাহম ফিলক হকিল মুহমদ কম সালিম বরাহিম অন্য কমিদম আল্লাহমারিকা মোহাম্মদি মোহাম্মদ কমারকরি আলি ব্রাহিম অনামীজী মোহতারাম হাজরত সদর জলসা উপস্থিত হযরত ওলামায় কেরাম সম্মানিত আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাপাক রব্বুরমিনের সুক্রিয়া আদায় করি যে আজকে আপনাদের এই দশ ইউনিয়নের সিরাতুল্নবী সাল্লি আসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে সতেরোতম বার্ষিক সিরাতুল্নবী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের একেবারেই প্রথম আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের যাদেরকে আল্লাহ নবীর এই সিরাত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়োই মেহরবানি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে কালে মতঃসগর করি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরাতের একটি আয়াতাংশ আমি আপনাদের সম্মুখে তেল করেছি আয়াতে করিমদ্দাক রব্বুল আলমিন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি ওসাল্লামের জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বরের জীবনের যে সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য ছিল এবং নবীজি তার সাহাবিদের মধ্যে যে বৈশিষ্ট্য কি তার তেইশ বছরের মেহনতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন এবং আল্লাহর নবী তার দিন ইসলামকে যে বৈশিষ্ট্যের উপর কায়েম রেখে গেছেন এবং ক্যামাত পর্যন্ত সত্যপন্থী আল্লাহ নবীর সত্যিকার অনুসারী উম্মতে মোহাম্মদ ইয়ার জন্য যে বৈশিষ্ট্য অনুসরণ করা অপরিহার্য সেই এক মহান বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে বৈশিষ্ট্য হল যে ইসলাম আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন মধ্যপন্থী এক আদর্শ করে তৈরি করেছেন এখানে কোনো প্রান্তিকতা নাই এখানে কোনো যেমন চরমপন্থার কোনো অবকাশ নাই আবার এখানে কোনো ধরনের গাফলতি এবং অলসতারও কোনো সুযোগ নাই। চরমপন্থী হওয়ারও সুযোগ নাই ইসলামের মধ্যে আল্লাহর নবীর আদর্শের মধ্যে আবার একেবারে চূড়ান্ত গা ছাড়া দিয়ে অলস হয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই বরং এর মাঝে একটা পথ যে পথকে সিরাতে মুস্তাকিম বলা হয়েছে যে পথটাই হলো রসুল সাল্লিহি আসাল্লামের অনুসৃত পথ কোরআনে পাকের মধ্যে সেই পথের বিবরণ দেওয়া হয়েছে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম এবং নবীজির যারা সাথী মোহাম্মদুর রসুল্লাহ ওল্লিন আহু যারা নবীর আদর্শের অনুসারী তারা হলো কেমন আশিদ্দা ও আলাল কুফফার রুহামা ও তারা হলো একদিকে যেমন নম্র কোমল মোমের চেয়েও নরম ফুলের চেয়েও আরও কোমল আবার এই মানুষগুলো যখন প্রয়োজন হয় প্রয়োজনের সময়ে প্রয়োজনের তাগিদে তারা লোহার চেয়েও শক্ত আগুনের চেয়েও গরম এটাই হলো আল্লাহ নবীর অনন্য বৈশিষ্ট্য এবং এটাই হল ইসলামের অনন্য সৌন্দর্য মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম তার নবতের তেইশ বছরের জীবন এই মূল নীতির উপরেই অতিক্রম করেছেন হাজর সাহাবা সাহাবাহাম তারা তাদের জীবনকে এভাবেই অতিক্রম করেছেন एम्मते इसलमिया क्यामत पर्यतर ऊपर टीके थकर दिन इसलम संरक्षित अवस्था थकबे महतराम हाजर तरा नम्रम कोमल कृषे क्षेत्र नम्र कोमल मानुषर संगे आचार आचरण मानुषर संगे कथा बार्ता मानुषर संगे तेरह व्यवहार लेंदेन ये खुबी नम्र और कोमल কিন্তু আবার যখন কোন হক এবং বাতিলের প্রশ্ন আসবে ন্যায় এবং অন্যায়ের যখন প্রশ্ন আসবে আল্লাহর দিনের উপর যখন আঘাত আসবে আল্লাহর তহিদ এবং একত্ববাদকে আল্লাহর জমিন থেকে বিলুপ্ত করবার কোনো প্রচেষ্টা পরিচালিত হবে আল্লাহর কোরআন এর নিয়ে যখন চিনিমিনি খেলা হবে মোখতারাম হাজরিন তখন আর কোন মুমিন তখন মোমের মতো নরম থাকবে না ফুলের মতো কোমল থাকবে না তখন সেই ইমানদার নবীর আদর্শের অনুসরণে লোহার চেয়েও শক্ত হবে আগুনের চেয়েও গরম হবে এটার নামি হলো ইসলাম দুরুস্তি ওনার মি বাহাম দারবে আস্ত দুরুস্তি ওনার মি বাহাম দরবে আস্ত চুফা সে মারহমনে আস্ত इसलमर ऐतिह्य यही वर्णना करा दृष्टान और उपमा दिए समाज मध्य देखें विभिन्न श्रेणी एवं पेशार मानूष रेसे श्रेणी और पेशार मानुषगुलर मध्य स्वाभाविक भाव जब चे बी नम्र और भद्र पावा समाज से ही श्रेणी हल सम मध्य जरा डाक्त और चिकित्सक श्रेणी जरा डाक्त है मानुषर चिकित्सा जा रा ता देखें खूब नरम है ता खूब सूमिष्ट भाषी है कमल आचरण अदिकारी है कारण कारण ता जदि सदालापी ना ता जदि हासि मुखर ना तचरण जब सुंदर ना तो रुगरा तरह जा रुगर चिकित्सा तारा होना यही मेडिकल सायंस चिकित्सा विज्ञान शुदू विज्ञान शिक्षा देवा चिकित्सा विज्ञान मध्य मानुष के आचरण शिक्षा देव है जो तुम्हें एक जो रुगी के कभी आपन कर एक रुगी के तुम्हार कथार माध्यम तुम्हें क्योंकि उज्जीवित करसाह और सहस तैरि करो डर शिक्षा देवा कारण डाक्तर देर से गेले खूब नम्र आचरण पा जाए साधारण कथा बोलते देखें डाक्तर का गेले तरा रुगी के खूब आपन कर बाबी अपनर कि खूब सूमिष्ट भाषा कथा बोलें रुगी जान डाक्त आपन मन करतेमन भाव डुगी के आपन करुगी तरह निजे कथागुल्भये निर्भवनय खुले बोलते पर डाक्तर का অনেক রুগী আছে ডাক্তারের কাছে কথা বলতে পারলে অর্ধেক সুস্থ হয়ে যায় এবং অনেক ডাক্তার আছেন যারা কথার মাধ্যমেই রুগীকে অর্ধেক সুস্থ করে তোলেন কত ঠিক তাহলে ডাক্তাররা হলো খুবই নম্রভাষী যদি সত্যিকার অর্থে সে ভালো ডাক্তার হয় কিছু তো আছে ডাকাতের ডাক্তারের নামে ডাকাতি করে এদের কথা বা এরা সত্যিকার অর্থে ডাক্তার নয় এরা ডাক্তারকে একটা পেশা হিসাবে মুখোশ হিসাবে পরিধান করে মানুষের গলা কেটে টাকা কামাই করা যাদের উদ্দেশ্য অবৈধ পথে পয়সা উপার্জন করবার জন্য ডাকাতরা কিছু মানুষ আছে ডাক্তারের পোশাক পরিধান করে ফার্মেসি খুলে তাদের কথা ভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে যারা ভালো ডাক্তার তারা কোনোদিনও কোনো রুগীর সঙ্গে অসৎ করেন অসৎ ব্যবহার করে না রুগীর সঙ্গে তারা খুব मोलायम ए खुबी मानविक आचरण कर हासिमुख कथा बार्ता है कथा ठीक एम रुगी एक समय मन करते थके डाक्त आपन ये डाक्तर कमलता नम्रता भद्रता सूबीभाषीता हसीिमुख सब ठीक है कंतु जो डर बुझते को रुगर शर मध्य कैंसारे मारा जीवाणु অথবা কোন রুগীর শরীরের মধ্যে পেটের মধ্যে বুকের মধ্যে মাথার মধ্যে অথবা শরীরের অন্য কোনো অঙ্গে একটা টিউমার তৈরি হয়ে গেছে এবং এই টিউমার আস্তে আস্তে বড় হচ্ছে এটা যখন ডাক্তারের কাছে প্রমাণ হয়ে যায় এবং ডাক্তার বুঝতে পারে যে ক্যান্সারের এই জীবাণুকে যদি অপসারণ না করা হয় টিউমারকে যদি অপসারণ না করা হয় তাহলে এই ক্যান্সার আর এই টিউমার এই রুগীর জীবনকে বিপন্ন করে তুলতে পারে তখন ওই নম্রভাষী ডাক্তার ওই সিমুষ্টভাষী ডাক্তার ওই কমল এবং ওই ঋদ্ধতাপূর্ণ আচরণের ওই ডাক্তারটাই তখন দেখবেন এই রুগীকে অপারেশন থিয়েটারে নিয়ে তার শরীরের উপর দিয়ে অস্ত্রোপাচার করার মাধ্যমে তাকে অপারেশনের মাধ্যমে তার শরীরের থেকে कैंसारे आक्रांत देहर अंग केटे फलते शर टूम अपसारण कर शर अपरेशन छूरी चलाते एक दिधा करना जी रुगी सहजे राजी ना तो प्रथम दुई तीन जन धरे जी देखें तरह बस लाफालाफी कर बेहूस करार्जन इंजेक्शन दिए नेेसियाहूस হাত পা বেঁধে একজন ডাক্তার তার দায়িত্ব পালন করবার জন্য অপারেশন করবার জন্য রুগীর গায়ে অস্ত্র চালানোর জন্য যা কিছু করতে হয় তাই করে এটার নামই হলো সত্যিকার ডাক্তার মোখতারা মহাজির এটাই হলো ইসলাম এটাই হলো সত্যিকার আল্লাহর পয়গম্বরের আদর্শ এটাই হলো সত্যিকার ইসলামের মধ্যপন্থা এবং যারা আল্লাহর নবীর সত্যিকার আদর্শের পতাকাবাহী এটাই হলো তাদের আচরণ বিধি মানুষের সাথে তারা নম্র নম্রকোমল আচরণ করবে ভদ্রতার আচরণ করবে হাসি মুখে কথা বলবে অসাদ আচরণ করবে না মানুষকে আপন করে নিবে দুনিয়ার কোনো মানুষকে তারা দূরে সরায় দিবে না যে তুমি কাফের হয়ে গেছো তুমি বেইমান হয়ে গেছো তোমার সাথে আমার কথা নাই তুমি বেদাতি হয়ে গেছো তোমার সাথে আমার কথা নাই তুমি ওহাবি তোমার সাথে আমার কথা নাই তুমি এটা হয়ে গেছো তোমার সাথে আমার কথা নাই এই ধরনের কথা বলবে না বরং সকলকে আপনায় নিবে সকলকে কাছে ডাকবে যার ভুল যেভাবে আছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে তার সামনে তার ভুলটুকু তুলে ধরবে তার সামনে তার সত্যিকার আদর্শের কথাগুলো তুলে ধরবে এভাবে নম্র কোমল ভদ্রতার আচরণ করবে কিন্তু যখনই সে দেখবে খোদাদ্রোহিতা হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আল্লাহ করবার ষড়যন্ত্র আল্লাহ এবং একত্রবাদের উপর আঘাত হানা হচ্ছে আল্লাহর জমিন থেকে একত্ববাদ কে করে দিয়ে শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত করবার ষড়যন্ত্র করা হচ্ছে তখন এই নম্র কোমল মানুষগুলো আগুনের চেয়েও গরম লোহার চেয়েও শক্ত হয়ে দাঁড়াবে এবং তারা যে কোনো মূল্যে জীবনের ঝুঁকি নিয়ে মোহতারাম হাজির বলতে চাই এটাই হলো আল্লাহর পয়গম্বরের আদর্শ মেডিকেল সায়েন্স মধ্যে একজন ডাক্তার যেমন প্রয়োজনের সময় রুগীর গায়ের উপর অস্ত্রোপাচার করতে এতটুকু দ্বিধা করে না যেই রুগীর সম্পর্কে বুঝে তার হাতের মধ্যে পায়ের মধ্যে ক্যান্সার হয়ে গেছে कैंसार आक्रांत पा केटे फिलतेकू बुक के उठे ना से केटे फेले हाथ से कटे फेले टीमारे अपसारण कब अपसारण करत शुक्रिया जावर जो ये जखम भलो हर जो रकम मलमेर प्रयोजन है जो रकम बैंडेजर प्रयोजन जो रकम आदर जत्न सेवार प्रयोजन সবটুকু সেবা এবং আদর যত্ন দিয়ে তাকে ভালোবাসার মাধ্যমে তাকে আবার সুস্থ করে তোলে আল্লাহর উম্মতে মোহাম্মদ ইয়া এই আদর্শের উপর যতদিন কায়েম থাকবে আল্লাহর দিন ইসলাম ততদিন পর্যন্ত সমুন্নত থাকবে ইসলামের ইতিহাস পড়ব হাজরাতে সাহাবাহরাম আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এই আদর্শের কথাগুলো নিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন হজরতে আল্লাহরের একজন সাহাবি ছিলেন আবুদা ইবনুল্লাহআলানহুর নেতৃত্বে চলে গেলেন পারস্য বিজয় অভিযান করবার জন্য পারস্য অভিযানে গেলেন পারস্য ওই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার আজকের যুগে আমেরিকা যেমন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী এবং সবচেয়ে বড় সামরিক শক্তি ওই জমানায় খেলাফতের জমানায় পৃথিবীতে তখন পারস্য সাম্রাজ্য ছিল এমন সুপার পাওয়ার পয়গম্বরের সাহেক গেলেন পারস্য অভিযান পরিচালনা করবার জন্য পারস্যের সেনাপতিরুস্ত মুসলিম সেনাপতি আবু আবেদার নিকট পয়গাম প্রেরণ করল আমি তোমাদের কোনো একজন প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাই ব্যাপারটা তোমাদের ব্যাপারটা একটু বুঝতে চাই একজন পাঠাও একজন হুকে প্রেরণ করলেন বললেন যাও পারস্য সেনাপতির সঙ্গে কথা বলে আসো কি যেন সে জানতে চায় সাদা সিদালে বাস পড়লেন সেরা ফাটা একটা জামা সাধারণ একটা তরবারি কাঁধে নিলেন একটা মামুলি ঘোড়ার পিঠে সবার হয়ে চলে গেলেন পারস্য সেনাপতি রুস্তমের দরবারে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সেনাপ্রধান রুস্তম তার দরবারে গেলেন সিংহাসনের বিশাল তার আলিশান দরবার সিকিউরিটি গার্ড প্রধান সড়কের মধ্যেই প্রধান গেটের সামনে তাকে আটকে দিল বললো এই পোশাক নিয়ে পারস্য সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করা যাবে না পারস্য সেনাপতির সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে সেনাপতির দরবারের মর্যাদা রক্ষা করে সেই অনুযায়ী পোশাক তোমাকে পরিধান করতে হবে ইবনে আমের বললেন হে পারস্য সৈনিক আমি নিজের স্বেচ্ছায় এখানে আগমন করি নাই তোমার সেনাপতি আমাকে দাবাত করে আনেছেন कथा बोल तुम तारी तुम सेंपति के संबादी जे भाव एस पोशाक कर पोशाके कथा बोलते मन चाय कथा बोल और जो तुम्हारे सेंपतर संगे कथा बोल सकता विसर्जन दीते हैं जीबास पोशाक करते हैं তাহলে মুসলিম সৈনিকের পয়গাম শুনে রাখো মুসলমানরাহম্মদ আরবিহামের আদর্শ এই পোশাক পরার পরে যদি আমার সঙ্গে তোমার সেনাপতি সাক্ষাৎ করতে চায় তাহলে আমিও তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর যদি আমার পোশাক পরিবর্তন করতে হয় তাহলে আমি তোমার সেনাপতিকে আমার মুখ দেখাতে চাই না ওর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না আমি তোমার এই গেট থেকে আমার নিজের ঘরে যাবো সংবাদ চলে গেল পারস্য সেনাপতির কাছে যে এক মুসলিম সৈনিক আগমন করেছে খুব ডাইরেক্ট অ্যাকশন মার্কা কথা বলে বলে যে তার শরীর যে অবস্থায় আছে অবস্থায় যদি সাক্ষাৎ করতে হয় তাহলে করবে আর না হয় করবে না সে পারস্য সেনাপতির যে দরবার এই দরবারের নিয়ম শৃঙ্খলা সে মানে না সে তার নিজের স্বকীয় আদর্শের উপর অটল এবং কায়ে সেনাপতি বলল তাকে আসতে দাও যেভাবে আসে সেভাবেই তাকে আসতে দাও হজরতের ইবনে আহমের রাজিয়াল সরাসরি ঘোড়ার উপর সাভার হয়ে লাল গালিচা মারিয়ে পারস্য সেনাপতির দরবারের বিশ্বসেরা ব্র্যান্ডের गालीचागुलो अतिक्रम कर घोड़ार ऊपर सावर हो सोजा पारस्य सेंपतर दरबारे गलत सिंह सामने चले गलिए घोड़ा थभ दिए नामल सेंपति अबाक थी से, एक आरबे बेदीन सैनिक सारा पृथ्वी सब चे बड़ो सम्राट परस्य साम्राज्य प्रधान सेपतर दरबारे तरह आचरण এমন স্পর্ধা এমন দুঃসাহস তাদের হৃদয়ের মধ্যে কি করে আসলো। আসল সেনাপতির দরবারে নেমে নিজের দিয়ে সেনাপতির দরবারে যে গালিচা ছিদ্র করলেন গালিচা ছিদ্র করে সেখানে নিজের ঘোড়ার রশি বাঁধলেন সেনাপতি তাকায় তাকায় দেখতেছে মুসলিম সৈনিক কি করে মহতারা মহাজিন আল্লাহর পয়গম্বরের সাহাবি কেমত পর্যন্ত মুসলিমাকে শিক্ষা দিয়েছেন ও মুসলমান আমি আর তুমি দুনিয়ার অনেক কিছু দেখব দুনিয়ার অনেক রাজ দরবারে যাব অনেক সিংহাসন দেখব অনেক রাজপ্রাসাদ দেখব কিন্তু দোস্ত ইমানদার যার বুকের মধ্যে যার ইমানের তাকত অন্তরের মধ্যে যার আল্লাহর পয়গম্বরের মোহাব্বত কোন সিংহাসন এবং মুসলমান দুনিয়াতে রাজপ্রাসাদের এই দবদবার সাংস দেখে প্রভাবিত হতে আসে নাই দুনিয়াতে মুসলমান কোন রাজ সিংহাসন অথবা কোনো রাজার আধিপত্য দেখে তার সামনে ভীত সন্ত্রস্ত হতে আসে নাই বরং আমের তাই করলেন নামলেন হাতে তার মামুলি তরবারি পারস্য সেনাপতি চাইল আল্লাহ নবীর সাহাবির উপর একটু প্রভাব সৃষ্টি করতে प्रभा सृष्टि कर मुसलिम सैनिक परस्य साम्राज्य तुम्हरा धारणा शक्ति सम्पर्क साम्राज्य सामरिक शक्ति सम्पर्क तुम्हारे को धारणा भांगा तरबड़ी सर फटा कपड़ परिधान परस्य सें जय कर स्वप्न देखो एम दिवा स्वप्न देखार सहस तुम दिल কে তোমাকে পাঠিয়েছে কেন তোমাকে পাঠিয়েছে একজন মানুষের হৃদয়ে যখন দাগ কেটে যায় তখন সে আদর্শ একজন মানুষকে ধুলির ধরা থেকে কোন পর্যন্ত নিয়ে উপনীত করতে পারে বসন্ত তোমার এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো আল্লাহ ইফত আসানা আল্লাহ ইফত আসানা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকুল এ কথার দ্বারা निश्चित अर्थ हे पारस्य सेंपति तुम लड़ाई करते তুমি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছ তোমার দুনিয়ার কাফের মুশ্রিফেরা লড়াই করে তার সম্রাটের পক্ষ থেকে কেউ লড়াই করে তার বাচ্চার পক্ষ থেকে কেউ লড়াই করে তার নেতার পক্ষ থেকে তাদের উদ্দেশ্য থেকে আল্লাহর জমিনে এজেন্ডা বাস্তবায়ন করা তাদের কোন রাজার আদর্শ বাস্তবায়ন করা তাদের উদ্দেশ্য থাকে খোদার জমিনে কোন নেতার নেতৃত্ব কায়ম করা শুনে রাখো মুসলমান দুনিয়াতে কোন সম্রাটের সাম্রাজ্য পাহারাদি করবার জন্য আসে নাই মুসলমান লড়াই করে তো একমাত্র আসমান আর জমিনের সৃষ্টি কর্তা আল্লাহ আদর্শ করবার জন্য লড়াই করে मंत्य पारंदन कथा मानव कथा ना मानबो ना दिन मानुष नसीब होते मानुष केल्ला আল্লাহর কোরআন শুনতে হবে আনহু পরিষ্কার বলেছিলেন ও ইসলাম আমরা কেন আগমন করেছি কি আমাদের এজেন্ডা কি আমাদের দাওয়াতেন কি ছিল সেই দাওয়াত শাহাবা একরামের পয়গাম কি ছিল ও মুসলমান শুধু নামাজের দাওয়াত নিয়ে সাহাবা একরাম জান্নাই শুধু তসমির দাওয়াত নিয়ে সাহাবাহরাম জান্নাই শুধু আমলের সুন্নত নিয়ে অবকাশ নাই সঙ্গে সাহাবায়করাম দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়েছিলেন যে মহান দাবত নিয়ে সেই দাবতের মূল মূল বক্তব্য ছিল এই মানবতার মুক্তি এবং ইনসানিয়াতের মুক্তি মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা দুনিয়াতে আগমন করেছি আমরা আমাদের অভিযান পরিচালনা করি দুনিয়াতে মানব জাতির মর্যাদা কায়েম করবার জন্য কিভাবে মানুষের মর্যাদা কায়েম হয় আগে মানুষের মর্যাদাটা বুঝেন ও দোস্ত আমরা স্বাধীনতার কথা শুনি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা বলতে একটা কথা আমরা শুনি আর আমরা বাঙালি জাতি স্বাধীনতা উদযাপন করি কথা ঠিক না বেঠিক ঠিক স্বাধীনতা উদযাপন করি বড় ঘটা করে অনেক আয়োজন করে আমরা স্বাধীনতা উদযাপন করি আগে এক সময় স্বাধীনতার বিজয়ের জন্য বিজয় দিবস উদযাপিত হতো কিন্তু যদি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা কাকে বলে জবাব দাও স্বাধীনতা কাকে বলে জবাব দাও ও এই মাটিতে স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা দেওয়ার মতো মানুষ আমি খুঁজে পাই না নিয়ে নাচাবেন সারা রাত ব্যান বাজাবেন উত্তাল তরঙ্গ চলবে নৃত্যের এগুলার লোকের অভাব নাই কিন্তু স্বাধীনতা কাকে বলে জিজ্ঞাসা করেন পেটের মধ্যে বোম মারলেও স্বাধীনতা কাকে বলে পেট পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞান স্বাধীনতার বিভিন্ন সংজ্ঞা দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ পরিচয় জানতে পেরেছিলেন স্বাধীনতার যে সংজ্ঞান বিজি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেটাই আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা স্বাধীনতা সম্পর্কে কোনো অস্পষ্টতা নাই কোনো ভন্ডামির সুযোগ নাই কোন গোজা নাই স্পষ্ট স্বাধীনতার দিয়েছেন নবির সেনাপতির দাঁড়িয়ে তার সৃষ্টিকর্তাকে সুতরাং মানুষ একমাত্র কার গোলাম জোরে চিৎকার করে বলেন মানুষ একমাত্র কার গোলাম মোখারাম দুনিয়াতে মানুষ হলো আল্লাহর গোলাম আল্লাপাক মানুষকে তার গোলাম করে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহর গোলামি করা এটাই হল মানুষের জন্য সবচেয়ে বড় গৌরবের ব্যাপার মানুষের জীবনে অনেক ডেজিগনেশন থাকে মানুষের অনেক পরিচয় থাকে আমার পরিচয় দেওয়ার আগে ঘোষক আমার নামে অনেকগুলো ডেজিগনেশন বলেছে হাফেজ বলেছে মওলানা বলেছে শাইখুল হাদিস বলেছে মুফতি বলেছে আবার অধ্যাপকও বলেছে অনেক ডেজিগনেশন দুনিয়ার মানুষের হতে পারে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে পারি আল্লাহরে জমিনে মানুষের জন্য সবচেয়ে বড় গৌরবের পরিচয় মানুষ খোলাল খোদার গোলাম আল্লাহর গোলামের চেয়ে বড় কোনো পরিচয় এই জমিনে মানুষের নাই ও দোস্ত সাধারণ মানুষ তো সাধারণ মানুষ যত বড় অলিয়া উলিয়া হোক অলিয়াল্লাহ হওয়া বড় পরিচয় নয় খোদার গোলাম হওয়া বড় পরিচয় তার চেয়ে বড় পরিচয় মসজিদ নবীর ইমাম হওয়া বড় পরিচয় নয় খুদ বাইতুল্লাহর ইমাম হওয়া বড় পরিচয় নয় বরং বেতুল্লা গোলাম হওয়া হলো সবচেয়ে বড় পরিচয় আল্লাহ কোরআনের প্রমাণের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ আল্লাপ রব্বুর আলমিন সবচেয়ে সম্মান দিয়ে যে মানুষটাকে সৃষ্টি করেছেন তিনি হলেন এবং আখরাত পর্যন্ত সর্বোচ্চ মর্যাদার মধ্যে যে মখলুক থাকবে সে মখলুকের নাম হবো মোহাম্মদ সাল্ল কথা ঠিক না বেঠিক মোহতারাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী সমস্ত নবীদের নবী সমস্ত মানব জাতির বৎসরের এই দুনিয়ার জীবনে আমার এবং আপনার নবীকে সর্বোচ্চ মর্যাদায় আল্লাহ যেদিন তাকে উন্নীত করেছিলেন সেই রাতটাকে বলা হয় ল মেহারাজ সেই রাতটাকে বলা হয় ইসরা। এই শূন্যতা ভেদ করে প্রথম আসমানে নিলেন সাত আসমান ভেদ করালেন মহাশূন্য সিদ্ধা অতিক্রম করলেন যেখানে গিয়ে দাঁড়ালেন। আর এক কদম সামনে ছিল না সিদ্ধুল মুহা এটাই হলো দুনিয়ার সমস্ত মখ লুকের জন্য শেষ বর্ডার এর আর এক কদম আগে দুনিয়ার কোনলুকের যাওয়ার সামর্থ্য নাই আমি জিব্রিল যদি আরেক কথা সামনে অগ্রসর হইসাহা অতিক্রম করে ঊর্ধ্ব যেতে পারে নাই নবীগু এক হলেন আপনি আজ একমাত্র আপনাকে আল্লাপাক রবীন্দন কুদ্ধের মাধ্যমে এই সিদ্ধুল মুনতাহা অতিক্রম করে কত কতদূর পর্যন্ত নিয়ে যাবেন সেটা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহর সন্নিকটে চলে গেলেন এতটা কাছাকাছি গেলেন এতটা ঘনিষ্ঠ হলেন ফাঁকানা কাউনি আল্লাহর নবী আল্লাহর এতটা ঘনিষ্ঠ হলেন একজন মানুষ যখন তার অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে কথা বলবার জন্য কথাগুলো বললেন নবীজির সঙ্গে আল্লাপাকবুল আলমিন অন্তরঙ্গ কথাগুলো বললেন আল্লাহর কোরআন বলতেছে আমার আল্লাহ বান্দার কাছে বরং আমার আল্লাহ বলেছেন অর্থাৎ আমার আল্লাহ বুঝাই দিলেন আমার নবী যখন সবচেয়ে আমার ঘনিষ্ঠ হল আমার পয়গম্বরকে আমি যখন সর্বোচ্চ মর্যাদায় আমি অধিষ্ঠিত করলাম তখন আমার নবীর পরিচয় আমার বান্দার পরিচয় এটা নয় যে তিনি আমার নবী তার পরিচয় এটা নয় যে তিনি আমার রসুল তার পরিচয় এটা নয় যে তিনি আমার হাবিবরং ওই সময়ও তার সবচেয়ে বড় পরিচয় তিনি আমার বান্দা তিনি আমার গোলাম মোখারামের আরেক জায়গাতে কথা বলেছেন আল্লাহ পাক নিলেন কথা বলা হয়েছে লিখেছেন সুতরাং আল্লাহ নবীর জিন্দগিতে সবচেয়ে বড় আমার নবী হলেন হাবিব কিবা আমার পয়ম্বর অনেক অসংখ্য অগণিততার সিফাত এবং বৈশিষ্ট্য আছে আমার পয়গম্বরকে আল্লাহাক উফ বলেছেন আমার পয়গম্বরকে আল্লাহাক রহিম বলেছেন আমার নবীর অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে সব গুণাবলীর চেয়েও সব সিফাতের চেয়েও সব ডেজিগনেশনের চেয়েও আল্লাহ নবীর জিন্দগির সবচেয়ে বড় ডেজিগনেশন হলো আমার আল্লাহ পাক আলমিনীকে বলেছেন আব্দিহি তিনি হলেন আমার আল্লাহর গোলামে আবদিয়ত বলা হয় এটাকে মাকামে আবদিয়ত এটাই হলো একজন মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদা আসন এই মাতা মেহাবিয়াত দুনিয়ার সমস্ত মানুষ যেই পরিমাণ অর্জন করতে সক্ষম হয়েছিল আল্লাহ নবী একাতার চেয়ে বেশি মাতামে আবদিয়াত অর্জন করতে সক্ষম হয়েছিলেন এই জন্যই দুনিয়ার সমস্ত মানুষের মর্যাদা যতটুকু বেশি আল্লাহর নবীর একার মর্যাদা তার চেয়ে বেশি কারণ আমার নবীর মধ্যে মাকামে নবীর জিন্দিতে হুদার কোলাম সিফাতার বৈশিষ্ট্য সর্বোচ্চ মর্যাদায় ছিল এই আল্লাহর পয়েকম্বর সবচেয়ে বড় মর্যাদা পান কথাটা পরিষ্কার হলো আমি কি বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি আল্লাহর গুলাম হওয়া এটাই হলো মানুষের সর্বোচ্চ গৌরবের পরিচয় শুধু আমার আর আপনার জন্য নয় আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম যার জিন্দগিতে পরিচয়ের কোনো অভাব নাই যার কোনো সংজ্ঞার অভাব নাই যার গুণাগুণের কোনো অভাব আছে কেয়ামত পর্যন্ত আমরা সমস্ত উম্মত মিলে যদি আল্লাহর নবীর গুনাগুন গেতে থাকি কে আমত পর্যন্ত গাইতে পারবো নবীর গুণ বলা শেষ হবে নবীর গুণ বলা শেষ হবে না নবীর সিফাত তিনি আল্লাহর বান্দা তিনি আল্লাহর গোলাম। কারণ কি কারণ একটাই মানব্রচিত তন্ত্র যতদিন চলবে মানুষের বানানো মন্ত্র যতদিন চলবে এক সময় মানুষ ব্রিটিশের পরে পশ্চিম পাকিস্তানিদের গোলামি করি ও আল্লাহর গোলাম মানুষেরা মানুষের গোলামি করা সেটা স্বদেশি হোক আর বিদেশি হোক কোন মানুষের গোলামি করবার নাম কোনোদিন স্বাধীনতা নয় বলতেছেন আল্লাহ পায়গাম্বরের আদর্শের সিরাতবীর ইন্ডিপেন্ডেন্স এর ডেফিনেশন হল এটাই ও কোন আল্লাহকে দেবী বসতে পারে না যে দেশের মানুষের বুকের উপর দাঁড়িয়ে কোনো বিদেশি দেবী এখনো পর্যন্ত তার আদর্শের জয়গান গাইতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে দেশের নবীর আদর্শের ঝান্ডা নিয়ে এভাবেই দুনিয়া প্রান্তে প্রান্তে ছড়িয়েছিলেন আর এভাবেই তাদের আদর্শের ঝান্ডা ছিল একদিকে তারা কমলতা নম্রতা প্রদর্শন করতেন আর সময় যখন হতো তখন তারা হুঙ্কার ছাড়তে এতটুকু বিলম্ব করতেন না পারস্য সেনাপতির চক্ষু রাঙ্গানিকে তারা এতটুকু ভয় পেয়েছেন নাই তরবারির শক্তি দিয়ে লড়াই করে না মুসলমানের ভাঙ্গা তরবারি দেখেছ কিন্তু যে হাত দিয়ে ইমানি বাজু দিয়ে এই তরবারি ধারণ করে আছে সে বাজু এবং সে হাতের শক্তি পরীক্ষা করে দেখো পরীক্ষা করতে আসো আমি আমার মোকাবেলা করবার জন্য তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঢাল আছে সে ঢাল নিয়ে পাঠাও আমার ভাঙ্গাচোরাই তরবারের আক্রমণ মোকাবেলা করবার জন্য ইতিহাস লেখে রোম সেনা পারস্য সেনাপতি রুস্তম তার সেনাবাহিনীর সবচেয়ে ভালো কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে পারস্য সেনাপতি তহংকার চুরিয়ে গুরমার হয়ে গেল চুরমার হয়ে পারস্য সেনাপতি রাস তার ঢাল দ্বিখণ্ডিত হয়ে গেল মোখতারামাজরিন ছোট্ট কথাটাই বলতে চাইছিলেন তারা মানুষের সঙ্গে সদাচরণ করতেন হুম রুহান তারা রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়তেন হাসি মুখে মানুষের সঙ্গে তারা কথা বলতেন তাদের জীবনের আদর্শ এমন ছিল একজন মানুষের জীবন রক্ষা করবার জন্য আরেকজন অকাতরে তাদের জীবন উৎসর্গ করে দিতেন ইতিহাসের তিনজন সাহাবি মৃত্যু মুখে পতিত অবস্থায় ছিলেন মৃত্যু শয্যা অবস্থায় যারা পানির পিপাসায় করতেছিলেন পানি পানি বলে আত্মচিৎকার যারা ছাতি ফেটে যায় পানিটুকু নিজের পেয়ালাটুকু নিজের মুখের কাছে নিলেন পানি পান করে পিপাসা নিবার করবেন এমন সময় কাছ থেকে শুনতে পেলেন আইয়াশিবাবি রবি পানি বলে আত্মচিৎকার করতেছে সঙ্গে সঙ্গে আমি পানি পান করব। এতটা স্বার্থপরতার আদর্শ আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিক্ষা দেন নাই মোখতারামাজরিন দ্বিতীয় জনের কাছে গেলেন একই সময় তৃতীয় জন চিৎকার করে উঠল শিক্ষা দেন নাই পানি পাহনকারী মুসলিম সৈনিক দৌড়ে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে তার কাছে যাওয়ার আগেই তার পানির প্রয়োজন নাই পান করে তরে ফোদার জান্নাতের মেহমান হয়ে গেলেন ততক্ষণে তিনি শহীদ হয়ে গেছেন শাহাদাতের সুদা পান করলেন দৌড়ে আসলেন প্রথম ব্যক্তির কাছে এই ক্রমায় নী জাহাল তিনিও ইন্তকাল করেছেন শাহাদাতের সুদা পান করেছেন ইতিহাস অমর কাহিনী আজও পর্যন্ত পান করেন পৃথিবীতে মানবতা কাকে বলা হয় ইনসানিয়ত কাকে বলা হয় উন্মতে মুসলিম করে দেখিয়েছিল শুধু মুসলমানের জন্যই নয় অমুসলিম এক একজন মানুষের জানমাল। একটা জাহেলি বর্বরতার রূপ জাহেলি যুগের একটা রোসম বর্বর যুগের একটা প্রথা মিশরের নীল দরিয়া শুকিয়ে যায় পানি কমে যায় সেখানে পানি আনবার জন্য একজন সুন্দরী যুবতী কুমারী মেয়েকে তারা সেখানে পানি আনবার জন্য বলি দিব কারণ দরিয়া আমাদের উপর নারাজ আর নাখশ হয়ে গেছে এখন পানি আনবার উপায় একটাই দরিয়াকে খুশি করতে হবে কিভাবে দরিয়াকে খুশি করবে বলল দরিয়ার জন্য একজন দাও কি অপরাধ করেছে এই মেয়েটা কোন অপরাধে তোমরা তাকে হত্যা করবে মিশরের জনগণ লা কোনো জবাব দিতে পারে না কোনো জবাব দিতে না পেরে তারা বলেছিল তখন হুঙ্কার করে চিৎকার করে বলেছিলেন আল ইসলাম মিশরের জনগণ এখন তো মিশরের মাটিতে খেলা সোনালী শাসন হয়েছে। মিশরের মাটিতে এখন আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়িত হয়েছে সুতরাং আমাদের পরিষ্কার পয় এই আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন ঘোষণা দিয়েছিলেন আজ তোমাদের প্রতি আমার কোন প্রতিশোধ পরায়ণতা নাই আমি আল্লাহ রবি আমার পায়ের নিচে আমি সমস্ত বর্বরতার কবর রচনা করলাম মুসলমান আরে মুসলমান ইসলাম আমাদের মাঝে ফিরিয়ে আনতেছি খবরদার সিলেটে গন্ডগোল লেগেছে আপনাদের এলাকায় আপনারা এক পক্ষ আর এক পক্ষ কে করবেন লেগেছে ছাতকে গন্ডগোল আপনারা এখানে একজন আর বাড়িতে আগুন ধরিয়ে দিবেন মৃত্যুদণ্ড প্রদান করতে হবে কিন্তু একজনের অপরাধের কারণে তার ভাই তার বাবা তার সন্তান তার আপন তার মাসলাকের লোক তার মাস্যবের লোক তাদের উপরে আপনি আক্রমণ করবেন আমি কবর রচনা করবার জন্য আগমন করেছি দুনিয়াতে মোহতার মাজরেন্লাহ সে কথাই বললেন সমস্ত অন্যায় এবং অবিচার শেকর উপরে ফেরানো খুদার জমিনের আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নত ছিল খুদার জমিন থেকে জুলুম ছটিয়ে পিটায় বিদায় করা হে নবীর আদর্শের সুন্নত অনুসারীরা আজ দাঁড়াও মাথা উঁচু করে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, আল্লা জমিন থেকে উপরে ফেলে শাহ জলের পবিত্র ভূখণ্ড থেকে উৎখাত করে সুরমা নদীতে ফাঁসিয়ে দিতে হবে কথা ঠিক না বেঠি একটু বসেন আজান হচ্ছে আজানের পরে আমি কথা সমাপ্ত করব আল্লাহ নবীর জিন্দগির সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল সেটা হলো তৌহিদ খালেস একেবারে পিওর একত্ববাদকে কায়ম করা তৌহিদ এবং একত্ববাদের সঙ্গে কোনো ধরনের ভেজাল মিশ্রণ আল্লাহ নবী তার জিন্দগিতে কোনোদিন বরদাস্ত করেন নাই আল্লাহ পাক রবুল আলমিনের জন্য যে সকল সিফাত আল্লাহর জন্য যে সকল অনন্য বৈশিষ্ট্য আলমুল গায়েব একমাত্রকে গাইরুল্লাহকে কোনো গাইরুল্লাহকে আলিমুল গায়েব বিশ্বাস করা দুনিয়ার সর্বত্র সব জায়গার সমস্ত কিছু জানেন একমাত্র কে একমাত্র আল্লাহ পাক রব্বর আলামিন সুতরাং এলমুল গায়েব অন্য কারো জন্য উপস্থাপন করা অন্য কারোর জন্য সাব্যস্ত করা সমস্ত জায়গায় এলেমের মাধ্যমে হাজের এবং নাজের হলেন একমাত্র আল্লাহ সর্বত্র অন্য কাউকে হাজের নাজের বিশ্বাস করা এটা হলো তৌহিদের ক্ষেত্রে একটা নির্ভেজাল আকিদা হয়ে যায় কাজে এই তৌহিদ পিওর করতে হবে তৌহিদকে পিওর করতে হবে আমার আমাদের উৎখাত করবার জন্য আজকে সেই এই শাহজালালের পবিত্র ভূখণ্ডে আন্তর্জাতিক সরযন্ত্রের রূপরেখার অনুযায়ী তহিদের এবং সর সমগ্র গোটা পনেরো কোটি মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে তহিদের সরাসরি প্রতিপক্ষ দেবীর মূর্তি কায়েম করবার রাষ্ট্রীয় ভাবে আয়োজন চলতেছে গ্রীকরা বিশ্বাস করতো গ্রিক গ্রিক সেই খ্রিস্টপূর্ব হাজার বছর আগে গ্রিক জাতি বিশ্বাস করত পৃথিবীতে থেমি ইসলামে এক দেবী যেই দেবীকে তারা ঐশ্বরিক শক্তি আছে বলে বিশ্বাস করত যেই দেবী সম্পর্কে তাদের ধারণা ছিল সেই দেবী ভবিষ্যতের জ্ঞান রাখে যেই দেবী সম্পর্কে তাদের ধারণা ছিল যে ওই দেবী যা বলে সেটাই হলো ঐশ্বরিক আইন সেই দেবীকে তারা ঐশ্বরিক আইন দেবার ক্ষমতায় বিশ্বাস করত। গ্রিকরা সেই দেবীকে বিশ্বাস করত থেমিস দেবী সেই দেবীটাকে রোমানরা বলত গডেস অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের দেবী সেই থেমিস দেবী আর গডেস অফ জাস্টিস সেই ন্যায় বিচারের প্রতীক দেবী হিসাবে গ্রিকরা বিশ্বাস করত উম্মিমা কোনদিন কোনো দেব দেবীতে বিশ্বাস করে নাই মুসলিমা কোনদিন কোন দেব দেবীর পর্যন্ত সকলের চিন্তা অভিন্ন ছিল সকলের বক্তব্য ছিল দুনিয়ার কোনো দেব হাতে আমার আল্লাহ পাক ক্ষমতা দান করেন নাই আল্লাহ তার কোনো ক্ষমতা দুর্গা কেও দেন নাই সরস্বতী অথচ আজকে গোটা দুনিয়ার পঞ্চান্নটা মুসলিম কান্ট্রি কোনো মুসলিম দেশে আজ পর্যন্ত এই এই দুঃসাহসিকতা দেখানো হয় নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম এবং ইসলামী চিন্তা চেতনা तहिदर सांघर्षिक स्थापन इत्कालीन उन्नीसरा शासक इरान शाह जो पाश्चात्य सेवा दास गोलम से शुदुम्रे मध्य श्रिया मतबाद शिया मतबाद इसलमर संगे सरसि सांघर्षिक কেবলমাত্র তারাই উন্মতে মুসলিম আর পঞ্চান্নটা দেশের মধ্যে একমাত্র তারা এই দেবীকে স্থাপন করেছে আর বাকি সারা দুনিয়ার কোন মুসলিম জাতির কোন মুসলিম দেশে আজ পর্যন্ত এ দেবী বসতে পারে নাই এমনকি আমাদের উপমহাদেশে পর্যন্ত অন্য কোন দেশের কোন আদালতে আজ পর্যন্ত এই থেমিস দেবী উপস্থাপন করবার মতো স্থাপন করবার মতো দুঃসাহসিকতা কেউ দেখায় নাই কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান আমাদের জন্য তোমাদের জন্য লজ্জায় মরে যাওয়া উচিত আমাদের জন্য চরম কলঙ্কের একটা ব্যাপার লজ্জায় আমাদের তো মুখ দেখানোর উপায় নাই অথচ আমরা আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে রাখতে চাই তাহলে এটাই হবে আমাদের বিরুদ্ধে প্রত্যলকতাবাদী শেরকি সংস্কৃতির বিজয়ের সবচেয়ে বড় হাতিয়ার আজ একটাই পয়গাম এক পয়গাম আমরা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি সাধারণের পবিত্র বাংলায় যদি ন্যায় বিচারের প্রতি কায়েম করতে হয় উন্মতে মুসলিমা বিশ্বাস করে ষোলো কোটি মুসলমানের বিশ্বাস হলো যদি কোনো ন্যায় বিচারের কেমত পর্যন্ত আল্লাহর কোরআন ন্যায় বিচারের যে নীতি ঘোষণা করেছে আজ পর্যন্ত কোরনের যে বড় ন্যায় বিচারের নীতি আর কেউ ঘোষণা করতে পারে নাই যে দেশে বসবাস করে যে দেশের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম যে দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যে দেশের টেকনাথ থেকে তুলিয়া পর্যন্ত প্রতিদিন সকাল বেলা সূর্য উদিত হয় সাড়ে তিন লক্ষ মসজিদের আদর্শের দেশ যে লক্ষ কোটি মুসলমান আল্লাহর পয়গম্বরের ইজতের জন্য দেশে আল্লাহ হেফাজত হবে আর আল্লাহ এবং তহীদের মর্যাদা হবে মুসলিম কাজেই আমাদের পরিষ্কার কথা হলো এই मातृभूमे नब्बे भाग मुसलमान देश देर इज्जत और इसलम गई आल्ला दिन भूल्ट आल्ला एकत मर भूमि আল্লাহর পুরানের মর্যাদা নিয়ে আল্লাহ বারবার একই কথা বলতেছি সারা বাংলাদেশে আজ একই পায়গাম আমাদের প্রত্যেকটা কথার শেষ কথা মূল কথা হলো আজকে বাংলাদেশে এটাই আমাদের কথা আমরা সেই জাতি ইত কে সমনত করবার জন্য শত শহীদের পবিত্র রক্ত দিয়ে আল্লাহ জবিনকে ধুয়ে মুছে পবিত্র করা হয়েছিল দুই হাজার সালে কথা ঠিক ভাবে ঠিক সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই সে রক্ত বৃথা যায় নাই আল্লাহ নবীর পাগল ঘুজারিদের এই ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশে কশ বাস্তবায়ন হতে দেওয়া হবে না কথা ঠিক না বে ঠিক কথা বলে এসেছি আমি হাঁটাজারিতে আল্লামা আহমদ শফির কাছে আহ্বান জানিয়ে এসেছি আমি কুমিল্লায় গিয়েছিলাম শাইখুল আদিস আল্লাহ আশাফ আলীকে একই কথা বলে এসেছি সিলেটের মাটিতে প্রিন্সিপাল হাবিবুর রহমানকে একই কথা বলেছি গোটা বাংলাদেশ আজ আমাদের একটাই পয়গাম একটাই আওয়াজ যদি আমাদের এই বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের নাকের ডাকা থেকে গ্রিকদের দেবী তাদের ন্যায় বিচারের দেবী তাদের শিল্পের থেমিসকে যদি উৎখাত না করা হয় তাহলে প্রয়োজনে সারা বাংলাদেশের তৌহিদী জনতা একত্রবাদে বিশ্বাসী ইমানদার নবী প্রেমিক আল্লাহর তৌহিদী সৈনিকেরা প্রয়োজন আবার ঢাকা খরাও করবে আবার ঢাকা খেরাও করবে ইনশাল্লাহ গোটা বাংলাদেশে দানা বেঁধে উঠতেছে যখনই ডাক আসবে প্রয়োজনে শপথ দিতে হবে প্রস্তুত থাকতে হবে আবার আমরা সপ্লা চত্বরে আবার সপলা চত্বরে আবার স্বপ্না চত্বরে যাবো ইনশাল ওরা তো টিম सम्मानित मुस्लिम नतून इसलमिक वजिओ देखते हम दया चैनल सबसक्राइब कर लेटोमेटिकलीडियो चले जाए प्लिज लाइक कमेंट और शेयर আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জোজাকমুল্লাহ খাই